উপস্থিত হলাম ইসলামী হ আরেকটি পর্ব নিয়ে এই পর্ব আগের সংশ্লিষ্ট আমরা উত্তর দিচ্ছিলাম কবর পুজারীদের কিছু সন্দেহের তার মধ্যে চতুর্থ সন্দেহ এবং সর্বশেষ আমরা আলোচনা যা করছি সেটা হচ্ছে যেটা কোনো ঠিক নয় এটার আমরা আলোচনা করব তাদের কারণ বাতিল হাদিসের কোন অভাব নেই মনে করবেন তারা তাদের সেই কথাগুলো সাব্যস্ত করার জন্য তাদের অলি বুজুর্গদের কবর পূজার এই কারণে আমরা কয়েকটা হাদিস বলি তাদের যেগুলো শক্তিশালী প্রমাণ প্রথম নম্বর হচ্ছে তারা একটা হাদিস উল্লেখ করে থাকে যেখানে বলা হয়েছে যে ঈদ ঈদ কুমল উমুর কাজটা সহজ হয়ে যাবে তাহলে কোনো ব্যাপারে আপনি চিন্তিত হলে তার কাছে যদি এখানে আদেশ করা হয়েছে কবর বাসীর নিকটে এটা নাকি রসুল বলেছেন দাবি করা হয় কিন্তু এটা বানানো একটি হাদিস মিথ্যা করে একই অবস্থা যেটাও আপনার বানানো হাদিস মিথ্যা হাদিস যেটাও বর্ণা করে খুঁজে পাওয়া যায় না সেটা হচ্ছে যে রসুল্লা কি বলেছেন আহসানুমে হাজার तुम जदि तार धारणा के एक पाथर सम्पर्क भलो रखे तर लाभ दी पर जरा तबिस्तीमार बिक्री कर हादेश विशाल दी जे जिन ही हक আপনার যদি ধারণা ভালো থাকে তাহলে উপকারেত্রে আপনার তার এগারো খন্ড নেক দেখা যেতে পারে যেটা শুদ্ধ ও শুদ্ধ হাদিস সম্পর্কে সেটার ২০ একশো নম্বরে আপনার দেখা যেতে পারে আর আগের হাদিসের জন্য দেখা যেতে পারে এবং রহমত সেটা এক নম্বর খন্ড দুইশ পনেরো নম্বর খ্রিস্টান তাইলে এই যে দুইটা হাদেশ বললাম এই দুইটা হাদেশ কি জাল এবং মিথ্যা হাদিস তৃতীয় আরেকটা হাদিস বলছি সেটা হচ্ছে তারা আরেকটা উপস্থাপন করে থাকে আদিম যে তারা বলে রসুল্লিকে বলেছিল যে তোমরা যখন হ্যাঁ আল্লাহর কাছে কোনো কিছু চাইবে তাইলে আমার মর্যাদার উচিলে তোমরা সেটা চাও কারণ আমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হুম এটা নাকি হাদিস তার দাবি করে আসলে এটা হাদিস রয়ে বরং এটা বানানো হাদিস এবং মিথ্যা হাদিস হম যেটার জন্য দেখতে পারেন হ্যাঁ খ্রিস্ট নম্বর হচ্ছে দুইশত পঁচাত্তর এবং সেগুলো ইসলাম দেখা যেতে পারে আমরা তিনটা হাদিস যেগুলো বেশি প্রসিদ্ধ তাদের দলিল হিসাবে সেটার অবস্থান জানিয়েছে যে সেটা মিথ্যা এরকম ভাবে আরো হাদিস সমাজের মধ্যে আছে যেগুলো আপনার শুনলেই মিথ্যা যে তারা বলছে বারানো হাদিস সেটা অবশ্যই আহ বোঝা যাবে কারণ রসুল এখন আসলাম কখনো আল্লাহর কথার বাইরে সিদ্ধান্ত দিতে পারেন না হ্যাঁ কোরআন মসজিদের মধ্যে আল্লাহ এই মধ্যস্থা গ্রহণকারী সম্পর্কে হ্যাঁ অনেক কোরআন আয়াত অবতীর্ণ করেছেন সুতরাং এটার বিরুদ্ধে কখনো যাবে এটা সম্ভবই নয় এই কারণে আমরা জাতি যত হাদিস আছে শুধু তিনটা নয় যত হাদিস আছে সবগুলোই আপনার জাল এবং সবগুলো বারণ হাদিসে কোনো সন্দেহ নাই আমরা এই জাতীয় হাদিসটিকে দূরে থাকবো বাস আল্লাহ আলানবাহমেদ ওয়াল আলী ইজমাহ